আপনারা সকালে তো প্রায় বিদ্যার্থী আছেন বিদ্যার্থী কি তো ভক্ত ঠাকুরের পিছনে আপনারা সকালে অবিদ্যার্থী যা আপনারা পড়েন সে তো সব অবিদ্যা ভক্তিনাভ ঠাকুর তিনি এই খেতন রচনা করেন তা বৃদ্ধ বয়সে যুবকালে তিনি বিদ্যার্থী ছিলেন জড় বিদ্যা পরজন অনেক কষ্ট করেছেন তার নিজের নিজের জীবনের সম্বন্ধে তিনি বলছেন বিদ্যারও বিলাসে বিলাস বিলাস মানে মানে জীবনে আমি খুব ভালো লেগেছি বিদ্যার বিলাস এই খা ফরমা পরম সাহসে আমি পরম সাহসে মানে তার খুব সাহস ছিল মানে বড় বিশ্বাস ছিল যে এই বিদ্যা প্রাপ্ত করে আমি বড় মানুষ হব। হবাদের এইরকম সাহস হয় যে আমি ছাত্র না দম্ব হয় আমি ছাত্র আমি অনেক কিছু শিখছি আমার নিজের বুদ্ধির বলে আমি নিজেকে বড় বানাবো এইভাবে আমার ভক্তিনাথ ঠাকুর বলছেন যে আমার সার জীবনে তথাকথিত বিদ্যা দ্বারা মোহিত হয়ে আমি ভুল করেছে থোমার অর্থাৎ কৃষ্ণের চরণ ভজন কর কিন্তু এইখ জীবনের শেষে কত ঠাকুর বলছেন যে এইখ আমার চরণ হচ্ছে তুমি কৃষ্ণে পড়িতে ভরসা বাড়লো জ্ঞানে গতি হবে মানে তো ফরাই করিতে ভর ভরসা বাড়লো প্রতিদিন আরো বিশ্বাস ভক্তিনাথ ঠাকুর বলছেন সেই আশা বিফল সেই জ্ঞান দুর্বল সেই জ্ঞান অজ্ঞান জানি জীবনে শেষে আমরা নোবেল পুরস্কার প্রাপ্ত হলেও সেই জ্ঞান সেই কথিত জ্ঞান আমাদের কি সাহায্য করতে পারবে আমাদের জম জমদর্শন করার সময় আমরা কি বলব আমি পিএইচডি তো যমরাজ কি বলবেন উত্তরে তো ঠিক আছে তুমি ঠিক আছে সেই জ্ঞান অজ্ঞান জানে আসো জ্ঞান তো কি আমি কৃষ্ণ দাস এই তো জ্ঞান এ চারা জ্ঞান খিচুয়ে নাই ওই জ্ঞান সেইটা কি জড় বিদ্যা যত মায়ার ভয়ভাব। মায়ার অভৈব তোমা ভা সাধারণত দেখা যায় এই শিক্ষিত লোকদের অহংকার বেশি থাকে সেই জন্য ওই রকম জড় বিদ্যা অনুশীলন করিসে বাধা। এই প্রসঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভু বলেন দিনের অধিক দয়া করে ভগবান কুলীন পণ্ডিত ধনী বড় অভিমান আ তো জড় বিদ্যা সম্বন্ধে ভক্তিনাথ ঠাকুর বলেন কি হয় জড়া থেকে কি হয় মহা জনমীয় মহাজ্য সংসারে জীবকে গাধা গাধা গাধা তো কি করে অনেক ভারী ভোজ তো নিয়ে যায় যা যা থেকে তার কিছু লাভ হয় না যেমন ওই সব ময়লা বলে তো ধবির পাশে নিয়ে যায় না ওই পাথর নিয়ে যায় সেই নিয়ে যাওয়া থেকে এই আর কিছু লাভ হয় না অনদের জন্য করে তার নিজে কিছু লাভ হয় না তো এই ভাবে আমরা বিদ্যা জ্ঞানে মুষ্টি আমরা নিয়ে যায়। এবং আমাদের লাভ কি কিছুই নেয় বাড়ির ওজন নিয়ে যাওয়া হয় এবং তা থেকেই কিছু লাভ হয় না সেটা গাধা খায় সেই গাধা হয়ে আমি সেই ভক্তিনাথ ঠাকুর বলছেন যে আমি রকম গাধা হইলাম সংসারে বোঝা বহিনু অনেক খাও তো স্পষ্ট আছে না সেই গাধা হয়ে সংসারে বৌঝা বহিনু অনেক খাও বর্ধ কে এই কম এই কম বৃদ্ধ খাও লে ভক্তিনাথ ঠাকুর বলছেন শক্তিরা অভাবে কিছু নাহি লাগে ভালো তো যুব অবস্থায় শারীরিক এবং মানসিক শক্তি থাকে সাধারণত কিন্তু বৃদ্ধাবস্থায় শারীরিক এবং মানসিক শক্তি কম হয়ে যায় যতক্ষণ পর্যন্ত বল শারীরিক এবং মানসিক বল বেশি থাকে ততক্ষণ পর্যন্ত আমরা ভৌতিক ভোগবিলাস কুশলেই করতে পারে। ও যদি শক্তি নাই তাহলে আমরা কি ভোগ করতে পারে। তো শিরির উপরে যাওয়া সংগ্রাম হয় তো ভক্তিনাথ ঠাকুর বলছেন যে এই অবস্থায় শক্তির অভাবে কিছু নাহি লাগে না জঠ অগ্নি নাই তো অনেক অনেক ভালো ভালো জিনিস খাওয়া জন্য নিয়ে আসলেও তো কোনো রুচি থাকবে না মিষ্টি ডম ভাজি লুচি ওই সব জিনিস নিয়ে আসলো রুচি নাই তাকে কিছু ভালো লাগবে না জীবনযাত বিশেষ করে এই বৃদ্ধ খাল জীবন যাথনা বিশেষ বেশি হই সেই বিদ্যা অবিদ্যা ভেল ওইসব জ্ঞান যা আমি খুব কষ্ট করে সংকলন করেছি শুনুন কথা জীবনা যাথানো হইল এখন সেই বিদ্যা অবিদ্যা ভেল সেই জ্ঞান আমাদের কি সাহায্য করতে পারে এইক ভক্তি নাথ ঠাকুর বুঝেছে আসলেই তিনি হচ্ছেন ভগবানের নিত্যপার্শ সব কিছু জানেন কিন্তু আমাদের শিক্ষা দেওয়া জন্য এই সব কথা বলছেন সেই যে এই আহ সাক্ষাৎ সাক্ষাৎকার হচ্ছে যে ওইসব যা আমি মনে করতাম বিদ্যা সেটা আসলে অবিদ্যা তো এই জীবনে যাতনা হচ্ছে ভগবানের দয়া যাতনার মধ্যে বুদ্ধিমান লোক বুঝতে পারে যেসা এই রকমে আছে যেমন ওই দুপুরে ওই শ্লোকে ফাট আমরা করেছি চতুর্ি ধাপে মামা সুকৃতেন অর্জনা আর্থক জিজ্ঞাসুর আর্থার্থী চা ভারত চা প্রকার স্বীকৃতিবান আছে অর্থ মানে দুঃখী জীবনের যাথনা অনুভব করা লোক অর্থ বলে অর্থার্থী তারা টাকা পয়সা চায় ধন চায় প্রকারের লোক ভগবানের শরণাগত হয়ে যায় তো এইটা আছে দুঃখী লোক তো সেই যা আমরা অনুভব করি সেইটা আমাদের পারম সহায়ক আছে ভগবানের ভাজনে এবং দম্বা যে আমি এত বড় লোক আমি এত বুদ্ধিমান আমার এত আমি অত বড় শিক্ষিত আছি এই এইভাবে মনে করা আমাদের মূর্থ এইভাবে মনে করা থেকে আমরা আমাদের নিজে শত্রু হয়ে যায় সেবিদ্যা হইল তোমার চরণ বিনা কিচ্ছু দন সংসারে না আছে আর ভকথি বিনো জড় বিদ্যা খুব ভালো আছে বিদ্যার্থীদের জন্য আমিও বিদ্যার্থী আছি কিন্তু ওই বিদ্যা যা আমি জানতে চাই সেটা এই দুই দুইজনের সম্বন্ধে রাধা কৃষ্ণ প্রাণ ম যুগল কিশোর জীবনে মর অনেক গতি আর নাহিম আমরা সবাই জানি সেই দিনের জন্য আমরা প্রার্থনা করছি যে আমাদের আমরা সত্যি এই কথা বলতে পারি বলা সহজ জীবনে মর অনেক গতি আর নাহিম কিন্তু আমাদের অনেক অন্য গতি আছে অনেক অন্য ইচ্ছা আছে কথা বিদ্যার্থীদের জন্য সকল কিছু যা আছে এই জগতে সব কিছু মোটেই শূন্য খ্রিস্ট ভক্তি ছাড়া আর সকল জিনিস সকল ধারণা সকল মত সকল ধর্ম কিছুই নেই সেই জন্য শ্রীকৃষ্ণ বলেন সর্বধামান সর্বধামান ওইসব স্বপ্নের মতো ছায়া বাজি প্রায় তো সেটা একটা কথা বিদ্যাতিতে অনেকটা আছে খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকবার দেখা যায় কিভাবে ব্রহ্মচারীরা ইস্কনের ব্রহ্মচারীরা শ্রীমদ ভাগবতের কথা ঠিক মতো মেনে চলে শ্রীমৎ ভাগবতে দ্বাদশকন্দে লেখা আছে যে খলি যুগে লক্ষণ আছে যে ব্রহ্মচারীরা অপরিষ্কার হবে তো অনেকবার দেখা যায় যে ওই সব ব্রাহ্মচারীর আশ্রম তো অবর্জনা আগার হবে তো সেভাবে শাস্ত্র কথা পালন করা উচিত না ব্রহ্মচারী মানে ব্রহ্মে চারতী ইতি ব্রহ্মচারী ব্রহ্ম মতম বস্তু বৃহৎ বস্তু শুদ্ধ আধ্যাত্মিক তো কৃষ্ণ হচ্ছেন পরম পবিত্র ভগবত গীতা বলেন না কৃষ্ণের সম্বন্ধে ম ধামা পবিত্র কৃষ্ণ হচ্ছেন ফরম পবিত্র তো আমরা কি করে কৃষ্ণে ভজন করতে পারি ও ভাজ আর্থ কি ভাজনে আর্থ হচ্ছে আত্ম পবিত্র ভজনে মুখ্য উপায় হচ্ছে হরিনাম হরে নাম হরে নাম হরে নাম এলাম কলনাষ্ট চৈত দর্পণ তো চিত্ত শুদ্ধি হয় কিন্তু আধ্যাত্মিক ছিশুদ্ধি চৈতন চৈতনে দর্পণে মাজন করা সাথে সাথে কিছু ব্যবহারিক নিয়মও পালন করা আছে যেমন সখ বেলায় ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে আগে গুম বেঙ্গে উঠা মঙ্গলা যাওয়া স্নান করা দান্ত ধন ইত্যাদি এই সকল পালন করা হয় রকম সাধু আছে অবদূত বলে তাদের জন্য কোন নিয়ম নেই স্নান না করলেও তাদের দোষ হয় না কারণ তারা সব রকম নিয়মে অতীত থাকে কিন্তু সেই স্তর দুর্গম আছে এবং সেই রকম আ। শ্রীগুণ আতিথ্য অনুকরণ করা উচিত নয় তো সাধু হাওয়া জন্দ সিক উচিত সাত্বিক মনে এই তিন আছে সত্যগুণ রজগুণ থত্বিক হাওয়া জন্ম খুবই গুরুত্বপূর্ণ নিয়ম আছে ফরিচ্ছন্নতা রাখা কাপড়ের কামড়া ও সব কিছু যা আমরা ব্যবহার করি তো পরিষ্কার রাখা দরকার নয়তো সেটা থামগুনে ছিন্ন তো থামোগন যদি থাকে তাহলে আধ্যাত্মিক উন্নতি কঠিন হবে আধ্যাত্মিক উন্নতির সাথে সাথে সত্য গুণে বিকাশ হওয়ার উচিত ঠিক সে তো স্বাভাবিক সে তো স্বাভাবিক তো সেই জন্য যজ্ঞ কর আগে যে কোনো যজ্ঞ করো আগে তো এই সব জায়গা পরিষ্কার করে এবং পবিত্র করা দরকার আজকে ওই হোম ছিল অগ্নিহত্র যজ্ঞ তো যজ্ঞ স্থান কি করে প্রস্তুত করা হয় তো সাশ্রয় অনেক বিধি আছে আমি জানি না কি ওইসব পালন করা হলো অনেক কিছু করা হয় তো কিছু গাভি সেখানে চারণ করা হয় এবং গৌময় এবং গোমূত্র দিয়ে সব জায়গা পরিষ্কার লেপন করা পরিষ্কার এবং পবিত্র করা আচ্ছা এইসব নিয়ম আছে যাতে এই ওই যজ্ঞ কার্য কুশল হবে তো এই এইসব করার দরকার নেই কারণ আহ মহাপ্রভু বাঘে যে বজনে কি বা জগেতে যথা নাম দেশ কাল নিয়ম নহে সর্বসিদ্ধি হয় নিয়ম নেই হরি নাম খরচন্ সম্মান দেওয়ার জন্য এবং যাতে আমাদের চেতনা উদ্ধ হবে ওই সব মন্দির আশ্রম সব রাখা একদম আছে তো আমার আমি জানে না আজকাল এই রকম করা হয় কি কিনা কিন্তু আমি যখন সাব প্রথমে স্কানে যোগদান করে যোগদান মানে ইস্কনের ভক্তরা ছিলেন যে আমাকে একদম আমাকে গ্রহণ করেছে তো আমি যখন ইস্কনে নতুন ছিল এখানে সেই সেই সময় বিশেষ করে নতুন ছিল তো একজন বিধান ছিল যে প্রতি যেমন ওই গুন্ডিছা প্রতিদম ছখা ছক করে বাগত থেম্পো প্রেসডেন্ট সবাই নতুন বাগত টেম্পো প্রেসডেন্ট জিবিজি তো সবাই সারাদিন শুধু পরিষ্কার করেছে এবং তার পরে সকালে মন তো খুব পরিষ্কার বলেন যে আমরা যদি মন্দিরের মার্জন করি তোর সাথে সাথে হৃদয় মার্জন হয়ে যায় তো হরিবল এবং সাথে সাথে হরিব এবং ঝাড়ু দিয়ে সেবা করুন শুধু শুধু হরি বল চলবে না মুখেই হারি বৌ হাতে ঝাড়ু লাগাও সেটা আমার অনুরূপ হারে কৃষ্ণ সেটা ভালো হবে সেটা ভালো হবে এবং সবাই ওই দেখবেন আমরা যদি একদম পরিষ্কার পবিত্র জায়গায় থাকি আমাদের ছেদনা কত পরিষ্কার হবে আমরা করতে নিজেই তো আমাদের সকল মন্দির এবং আশ্রম এত পরিষ্কার হওয়ার উচিত যে বাইরে থেকে আসা লোক তো দেখবেন ও কত সুন্দর আছে কত পরিষ্কার আছে তো কিছু দিন আগে আমি একটা প্রশ্ন দিয়েছে যে তার বন্ধু মানে ভক্ত মানে পুরো সমর্পিত ভক্ত হচ্ছে না নতুন করে ইস্কনে আসছে তার একজন বন্ধু আছে যে এই মায়াবাদী আছে মানে ব্রাজিল লোক মায়াবাদী সাধনা মানে যেমন আপনারা তো কাজ করে এবং রবিবার রবিবারে তো রবিবার আশ্রম যায় তো ওই মায়াবাদী প্রতি আকাশিত লোক তো সেই জন্য যে আমাকে চিঠি পাঠাচ্ছে ওই ভক্ত লোক ওই ভক্তকে বলছেন যে ওই সব মায়াবাদী আশ্রম খুব পরিষ্কার থাকে এবং ইস্কন মন্দিরে খুব অপরিস্কার থাকে না তো ওই ভক্তা আমার থেকে কি কি উত্তর দেবো জিজ্ঞেস করে ওই ওই মায়াবাদীকে আমি কি উত্তর দেবো আমি বলেন যে ওই রকম বস্ত্র যদি হয় তাহলে আমরা কোন উত্তর দিতে পারে না আমাদের উত্তর আছে ঝাড়ু নিয়েই কাজ করো সেটা আমাদের একমাত্র উত্তর হতে পারবে এই তো লজ্জা লজ লোকেরা যদি দেখে যে আমাদের মন্দির আশ্রম সব অপরিষ্কার থাকে এই এই সব মায়াবাদী তাদের আমরা নিন্দা করি তাদের ধারণা একদম ভুল ধারণা আছে কিন্তু তার পরিষ্কার থাকে। খুব ভালো করে লোকদের সাথে ব্যবহার করে তো সাধারণ লোকদের অত বুদ্ধি না এই যে মায়াবাদী এবং ভক্তদের মধ্যে কি তফাৎ আছে বুঝতে পারে এটা বুঝতে পারবে এই তো উষ্ণ জ্ঞান তাদের নাই মন্দিরে এসে যদি দেখে এই তো আছে অপরিষ্কার আছে তারপর তারা বুঝতে পারবে যে তারা মনেই করবে যে এই লোক তো অর্থ আধ্যাতিকু নথি ভাবছেন না ব্যবহারিক উপদেশ আছে উপদেশ যা আছে সে তো ব্যবহারিক উচিত ভাগবত গীতা কি সেটা কৃষ্ণ ব্যবহারিক উপদেশ অর্জুনকে ভগবান কৃষ্ণ আর্জুনকে রাসলীলা কথা বলেন নাই অর্জুনে সংকট ছিল যুদ্ধ কর অথবা না করকল ভগবত গীতা এই সংকটে সমাদান প্রদান করার জন্য বলা হয়েছিল তো কিছু দেশ উপদেশ আছে গল্প আছে জগন্নাথ দাস বাবুজি মহারাজ যাহা জগন্নাথ দাস বাবুজি মহারাজ গুরুর গুরুর গুরুর গুরু ঠাকুর গুরু তিনি কাছে গিয়ে ভগবত ভাজন শিক্ষা নিতে চেয়েছিলেন ও জগন্নাথ বাবুজি মহারাজ এই দুই তিনজন তিন চারজন যুবক বাবুজিকে সেভাবে দিয়েছেন ও ধামে বাগানে বেগুনকে জল দাও বাগানে সেবা করো তো এইভাবেই তারা কিছু দিন করেছেন এবং কিছু দিন এই ভক্তিরাথ ঠাকুর সেখানে গেলেন জগন্নাথ দাস বাবুজি মহারাজের আশ্রমে এবং এই তিন চার বাবাজি ভক্তিনাভ ঠাকুরের নিকট গিয়ে অভিযোগ করেছিলেন যে আমরা এখানে আসলাম নাম করার জন্য ভগবানের ভাজনে করার জন্য ভজনের শিক্ষা নেওয়ার জন্য এবং বাবুজি মহারাজ শুধুমাত্র আমাদের বাগানে কাজ করার আদেশ দিয়েছেন আমাদের বাঞ্ছনা করছেন তো ভক্তিরাথ ঠাকুর বলেন যে ও বাবুজি মহারাজ যা বলেন সেটা ঠিক তো তোমরা যোগ নয় ভজনের জন্য তো বাগানে সেবা কর ধামের সেবা কর এবং এইভাবে হয়তো তোমরা অধিকা লাভ করবে নাম করার জন্য ভজনের জন্য তোমরা রাসলীলা থেকে অনেক দূরে আছে তো বেগুনকে জল দাও তোমার কল্যাণ হবে তো এইসব কথা আমরা বলছি কিন্তু আমার মনে হয় আমি যদি মন্দির মার্জন করি তো এর থেকে আমার হৃদয় মার্জন হবে সেটা আমার জন্য ভালো হবে হরে কৃষ্ণ মন্দির মার্জন হৃদয় মার্জন এবং মাহা ফরিষ্কার কর এবং তারপরে মহা কীর্তন মহাপ্রসাধন সবাই সন্তুষ্ট হবে আপনারা নতুন নির্মাণ করেন প্রভুপা এই চিঠিতে মন্তব্য করেছেন যে আমাদের মন্দির সকল আমরা যদি পরিষ্কার রাখতে পারি না তো নতুন মন্দির নির্মাণ করা দরকার নেই ও তো আমি তো যাইনি পর্যন্ত কৃষ্ণ ভাবা নাই ব্রহ্মাচার্য কে ব্রহ্মাচায় হতে চায় কেও নাই কেও ব্রহ্মাচায় হতে চায় না একজন তো আমি চাই যে সবাই ব্রহ্মচারী হবে আমি চাই যে সবাই ব্রহ্মচারী হবে বিশেষ করে গৃহস্থারী হতে ব্রহ্মচারী ব্রহ্মচার্য সম্বন্ধে অনেক যুবক দেয় সন্দেহ আছে কিন্তু গৃহস্থ সন্দেহ নাই তারা বুঝে হম চুলই দেরি হয়ে গেছে বাবা বন্দন দৃঢ় হয়ে গেছে আমি নতুন গঠন ছিলাম এবং চ্যাম্পো প্রেসিডেন্ট হাসতে ছিলেন এবং আমাকে এই উপদেশ দিয়েছেন তো বিয়ে কর না ভালো হবে ব্রহ্মাচর্যা পালন করা তো আমি মনে করেছিলাম যে সেই গৃহস্থ যদি একজন গৃহস্থ বক্তা আমাকে এই রকম উপদেশ দেন তো সেটা সত্যি সঠিক তখন থেকে আমার দৃঢ় বিশ্বাস ছিল যে গৃহস্থরা যদি আমাকে রকম উপদেশ দেন তো অবশ্যই ব্রহ্মাচর্য রাখা আমার কল্যাণে পথ হবে এবং আমি এই জীবনে কিছু চেষ্টা করতে পারতাম কৃষ্ণ ভক্তি প্রচার করা এই ব্রহ্মচার্যের জন্য শুধু উপবাস করেনা এই এই বই এর সারমর্ম হচ্ছে কৃষ্ণ ভক্তি গভীরতার সাথে খর রাচারী গৃহস্থ মহিলা সবাই এইটা পড়তে পারবে এবং এর থেকে আপনাদের হিত হবে কৃষ্ণ ভক্তি অনুশীলনে পন্থা কিভাবে ঘরে আশ্রমে কি বলে হস্টলে কৃষ্ণ ভক্তি করা যায় একই রকম উপদেশ আছে সংক্ষিপ্ত ভাবে এই বইয়ের মধ্যে সিডি এর মধ্যে এমপি সিডি এর মধ্যে বাংলা প্রবচন আছে প্রচারিত হয় এবং কিছু বই আছে ইংরেজিতে আপনারা যদি নিতে চান তো নেন এবং আপনার যদি চান আমি বইয়ের মধ্যে সই দেব হরে কৃষ্ণ